মানবতার সমাধান আহামদুলিল্লাহ রব আমিনাম আল্লাহ আশাফিলাম ওসাইদিন আলহি ও আসহাবিহ আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমাদের আজকের বিষয় হচ্ছে আদব এবং সামাজিকতা সংক্রান্ত বিষয়ে সমাজ নিয়ে আমাদেরকে চলতে হয় আমরা একা জিন্দি যাপন করতে পারি না অন্যদের সঙ্গে আমাদের অনেক কিছুর লেনদেন ট্রানজেকশন ডিলিং ইন্টারাকশন আছে এগুলোকে কিভাবে ইশ্রামের দৃষ্টিতে সুন্দর করে আমরা সম্পন্ন করতে পারি এ বিষয়ে আমরা কথা আজকে যে হাদিসের ভিত্তিতে বলব তা হচ্ছে পলা রাসুল্লা সাল আলহি আসাল্লাম ইদা কুন তুমা যখন কোনো জায়গায় তোমরা তিনজন থাকো না তখন দুইজনে কথা বলবে না কানে কানে ফিস ফিসিয়ে আরেকজনকে মাহরুম করে তিনজন আস দুইজন কথা বলবে না একজনকে বাদ দিয়ে কানে কানে কিছু গোপনে কিছু বলবে না হাত্তা বিন্যাস তবে যদি তোমরা আবার অনেক মানুষের মধ্যে গিয়ে পড়ো তখন তোমরা দুজন কিছু বলতে চাইলে বলতে পারবে কারণ হচ্ছে তিনজন থাকলে যদি একজনকে বঞ্চিত করে দুইজন কানে কানে কিছু বলো কোনো গোপন কথা বলো তাহলে তৃতীয় ব্যক্তির মনে অনেক কষ্ট এসে যেতে পারে তার মানে অনেক কষ্টের কারণ হতে পারে একে সুন্দর সামাজিকতার আদব তিনি শিখালেন। যে আমরা কীভাবে একসঙ্গে যখন থাকি কয়েকজন কতগুলো আদাব মেনটেন করতে হবে কতগুলো এখানে নিয়ম নীতি শিষ্টাচার এককথায় শিষ্টাচার ইসলাম এত সুন্দর করে শিখিয়েছেন আল্লাহ তালা রসুল্লা সাল্লাহ আসসালামকে দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটি কাজের সুন্দর নির্দেশিকা দান করেছেন এই যে আমরা একসঙ্গে যখন থাকি তিনজন দুইজনকে দেখে কথা বললে দুইজন কানে কানে কথা বলে একজন কেন কষ্ট পাবে না কি কারণে কষ্ট পেতে পারে এক নম্বর হতে পারে মনে করে আমার বিরুদ্ধে কিছু বলা বলি করছে কিনা যে আমার বিরুদ্ধে কোন জিবাদ করা হচ্ছে কিনা আমার কোন দোষ ত্রুটি নিয়ে তারা আলোচনা করছে কিনা এরকম আশঙ্কা তৈরি হওয়া কোনো অসম্ভব কিছু না আর দ্বিতীয় একটা হচ্ছে যে কোনো কিছু ভালো জিনিস তারা আলোচনা করছে কিনা ভালো কিছু লাভজনক কোনো খোঁজখবর আছে কিনা ভালো কিছু থাকলে তো তারা নিজেরা শেয়ার করছে আমি তো মিস করছি আমি তো বঞ্চিত হয়ে যাব এমন ধারণাও তার আসতে পারে তারপরে আর কিছু হতে পারে যে তারা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা আমার ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা করছে কিনা কত রকমের অনেক কিছু তার মনে শতানিশের সুযোগ দিতে পারে তো এগুলো কোনো অবস্থাতেই ঠিক নয় সেটা চাই আপনি একটা মজলিসে বসে করুন অথবা সেটা মসজিদে থাক সেটা ঘরে বাড়িতে হোক সেটা বাজারে হোক সেটা কলেজে হোক বিশ্ববিদ্যালয়ে হোক আপনার কর্মক্ষেত্রে হোক হাটে বাজারে হোক সকল জায়গাতে এই আদাবটাকে মেনটেন করা দরকার এবং এই আদাবগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের মধ্যে আর কোনো কষ্ট রেশারেশি এগুলো হবে না এগুলো কমে যাবে তা যদি না হয় তাহলে আমরা একে তিনজন থাকলেও কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে কিছু দূরত্ব পায়দা হয়ে যাবে যে ভাইকে যাকে আমরা দূরে রেখেছি শেয়ার করে তবে যদি এটা এমন হয় যে অনেক বড় ক্রাউড অনেক বড়ো সমাবেশ তিনজন নয় সেখানে চার বা তার চেয়ে বেশি লোক আছে তখন কোনো কিছু একান্ত কানে কানে বলতে হয় সেটা বলা যেতে পারে কারণ তাতে যেটা হবে যে অন্তত একলা একটা লোক নিজের তার ব্যাপারে খুব বেশি দুশ্চিন্তা আর আসবে না যা আরেকজন আছে তো হয়তো অন্য কোনো বিষয় তাকে শোনাতে চায় না এমনও তো হতে পারে যে নিজের ব্যাপার থেকে তার আশঙ্কাটা কিছু কমে আসবে এটা একটা সুন্দর সামাজিক আধব আমার শিষ্টাচার আমরা শিখলাম এরপরে আরেকটা শিষ্টাচার মজলিস সংক্রান্ত আমরা আরেকটি হাদিস থেকে শুনবো সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা সালামের সাত করেছেন বা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম লাহিদুলের হাদিস সেখানে বলা হয়েছে কেউ কোনো মজলিসে এসে কোনো জায়গায় এসে একজনকে তার জায়গা থেকে তার সিট থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে গিয়ে বসবে না এই কাজ আমরা কেউ না করে আর তোমরা বরঞ্চ জায়গা বাড়ানোর জন্য চেষ্টা করো একটু সরে নড়ে সরে বসো নড়ে চড়ে বসো আরেকজনকে অ্যাকোমোডেট করা যায় কি না সেই চেষ্টা করো এখানেও আমরা একটা সুন্দর শিষ্টাচার শিখলাম অনেক ক্ষেত্রে এমন হয় আগে যারা এসেছে তারা চেয়ারে বসেছেন বা সামনে জায়গা দখল করেছেন বা জায়গা পজিশন নিয়ে বসেছেন পরে একজন এসে তাকে উঠিয়ে দিচ্ছে তিনি যেহেতু তার চেয়ে একটু উপরের তলার লোক তার চেয়ে একটু সামাজিক এবং অন্যান্য দিক থেকে তার পজিশন একটু হাই তিনি আরেকজনকে উঠিয়ে দিচ্ছেন এবং তাকে তিনি উঠিয়ে দিয়ে নিজে গিয়ে সেই চেয়ারে বসছেন এটা অত্যন্ত গর্হিত একটি কাজ আমরা সহজেই এগুলো করে ফেলি সে আমার থেকে ছোট তাকে উঠিয়ে দিই সে তো মানে এই এত সম্মানিত না এখানে তো সম্মানিত লোকদের চেয়ার ছিল মেয়ে সেখানে থাকার কথা তো তাকে উঠিয়ে দিলাম এরকম আমরা অনেক করে ফেলি এটা ঠিক নয় এটা অনেক বড় একটা কষ্ট দেওয়া হয়ে যায় কারণ এতে করে আরেকজনের মনে কষ্ট হয় বরং যদি পারা যায় আর মানুষ বেশি চলে আসে জায়গা কমে যায় তা আমরা কিভাবে একে অপরকে অ্যাকোমোডেট করতে পারি জায়গা একটু বাড়িয়ে নিতে পারি তার জন্য আমরা একটু নড়াচড়া করতে পারি এই নড়াচড়া করার কাজটা করার মধ্যে অনেক ফায়দা আছে আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন ইয় ইউ আমানু দিন আহ মানু ইদ ফিল আল ঃ লাকুম হে ইমানদা লোকেরা কোনো মজলি সে যখন তোমরা বসো আর সেখানে অনেক লোকজন চলে আসলে বলা হয় যে সবাই একটু তোমরা গায়ে গায়ে লেগে লেগে বসে অন্যদেরকে জায়গা করে দাও তাহলে তোমরা একটু অন্যদেরকে বসার জন্য জায়গা করে দাও তাহলে আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য জায়গা করে দেবেন আল্লাহ তালা তোমাদের জন্য জায়গা পরিসর বাড়িয়ে দেবেন তো আল্লাহ তালা আমাদের জন্য জায়গা করে দেবেন অর্থ হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে রহমতের জায়গা নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নিয়ে জায়গা করে দেবেন আল্লাহ তালা আমাদের জন্য পৃথিবীকে প্রসাদা করে দেবেন আখরা তের রাস্তাও কোষাদা করে দেবেন যে মানুষ একজনকে উঠিয়ে দিয়ে তার জায়গায় নিজে বসবে না তবে এমন যদি হয় যে কারো একজনের জায়গায় গিয়ে আরেকজন বসে গিয়েছেন তখন তাকে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলা যেতে পারে যে আমি এখানে বসেছিলাম বা এটা আমার জায়গা মেহরবানি করে একটু সরে বসেন তো এটা ঠিক আছে এতটুকুন এটা আপনার রাইড ছিল যে এটা আপনার চেয়ার আপনার জায়গা আপনার সিট আপনার আসন যেমন আমরা প্লেনে জার্নি করলে ট্রেনে জার্নি করলে একজন সিটে গিয়ে আরেকজন বসে গেলে আপনি তাকে উঠাতে পারবেন নিশ্চয়ই কিন্তু যদি হয় এটা মসজিদ মনে করেন এমন কি অনসম মসজিদে গিয়ে লোকেরা একজনে উঠিয়ে দিয়ে আরেকজন গিয়ে বসা শুরু করে যায় এবং সেখানে আবার দেখা গেল যে জায়গা আছে কিন্তু দুইজন এমনভাবে দাঁড়িয়েছেন বা বসে গেছেন আরেকজনকে ইজিলি জায়গা দেওয়া যায় কিন্তু দেবেন না ফাঁক রেখে দিয়ে নামাজ পড়বেন আরেকজন আসতে চাইলে তাকে ঢুকতেও দেবেন না এটা অনেক সময় আবার বাড়াবাড়ি হয়ে যায় এমনিতে হাতিসি নিষেধ আছে যে যদি সবের মাঝখানে ফাঁক থেকে যায় খালি জায়গা থাকে তাহলে সেখানে শয়তান ঢুকে পড়ে তোমরা গায়ে গায়ে লেগে লেগে দাঁড়াও নামাজ পড়ার জন্যে আমি দেখেছি যে সময় মসজিদের মধ্যেও লোকেরা এই জায়গা নিয়ে পর্যন্ত তাদের মধ্যে অনেক দাম দরবার এবং এমনকি আল্লাহ মাফ করুন ধাক্কাধাক্কি হাতাহাতি মারামারি পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে আবার আরেকটা বিষয় দেখি কোনো কোনো সময় কেউ একজন দেখল যে তিনি প্রথম শফে দাঁড়িয়েছেন সামনে কাতারে দাঁড়িয়েছেন পেছন দিক থেকে একজন সম্মানিতে কেউ এসেছেন তিনি সামনে সব থেকে পেশনার সাফে চলে আসলেন এসে ওনাকে সামনে সাপে টেনে নিয়ে যাচ্ছেন বা সেখানে যাওয়ার জন্য বলছেন এটাও কিন্তু ঠিক হবে না এটা অ্যাভয়েড করা উচিত কারণ প্রথম সফে যাওয়ার জন্য যেখানে নেকি বেশি নেকির কাজে তো আল্লাহ তালা বলেছেন ফাস্টা বেকুল খাই তোমরা এ অপরের সঙ্গে প্রতিযোগিতা করো তিনি বলেছেন প্রথম সবে যে পরিমাণ সব আসে তোমরা যদি জানতে তাহলে সবাই এক সঙ্গে হুড়মুড় করে চলে আসতে যে কে আগে জায়গা পাবে তাকে ঠিক করার জন্যে সেটা কনফার্ম করার জন্যে দস্তুর মতো লটারি দিতে হতো তাহলে এত বড় নেকির কাজে আপনি আরেজনকে ছেড়ে দিবেন। এটা হাদিসের খেলাফ কিন্তু কেউ দিয়ে ফেললে কি করা যায় এমনিহমর রাজি আল্লাহ আনুমা নামাজের কথা না এমনিতেই অন্য কোনো জায়গায় বসার ক্ষেত্রে ওনাকে যদি কেউ নিজের জায়গায় উঠে যেত ওনাকে সম্মান করার জন্য এনে ওখানে বসাতে চাইতেন তিনি বসতেন না তিনি একদম বসতে আপত্তি করতেন আমি বলবো না তা তিনি এ হাদিসকে একদম লিটারেললি শব্দিকভাবে তিনি অক্ষরে অক্ষরে আক্ষরিকভাবে তিনি পালন করার চেষ্টা করতেন তবে কেউ দিয়ে এখন অত্যন্ত বেশি আরজু করে বসে যে না আপনাকে আসতেই হবে সে পেশেন্টে চলে গিয়েছে যেটা মাঝে ঘটে যায় তাহলে সেজন্যে আশা করি গুণা হবে না তবে উত্তম হচ্ছে যে সেখানে না যাওয়া এবং এটাই কালচার গ্রো করা যে একজন তার জন্য উঠে যাবে এই বেমানান কাজটা করবে না এবং তিনি আরও বলেছেন তোমরা যখন যে লেটে এসেছ সে পরে এসে যেখানে জায়গা পাও সেখানে বসো চাই মসজিদে হোক বা অন্য কোনো মাদলিসে হোক অন্য কোনো সমাবেশের মধ্যে হোক সকল ক্ষেত্রেই তা পালনীয় তা আমরা দেখতে পাচ্ছি যে মাজলিশের জন্য যে কতগুলো আদব আছে সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে শিষ্টাচারের মধ্যে যে সুন্দর সুন্দর কতগুলো আদব রয়েছে রসুল্লাহ সাল্লা আলসালাম সেগুলো আমাদেরকে এমনভাবে শিখিয়েছেন আমরা যদি পালন করি তাহলে দেখা যাবে আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো সম্পর্কগুলো আমাদের পারস্পরিক অনেক সুন্দর হবে এবং আমাদের কেউ কাউকে কষ্ট দেওয়ার কারণ হব না কেউ কাউকে নিজের পক্ষ থেকে এমন কোন হরকত না করি এমন কোন ধরনের তৎপরতা না করি যা আমি আরেকজনকে কষ্ট দিয়ে ফেললাম মদরিসের আদবের মধ্যে তিনি আরেকটি হাদিসে বলেছেন তোমরা যখন মদরিসে বসো সেখানে তোমরা কিছু আল্লাহ তালার জিকের করো তখন আমরা বিভিন্ন মজলিসে বসি সেই মজলিসে চাই দিনই মজলিস হোক দিনই মজলিস আমরা অনেক সময় বসি ব্যবসা বাণিজ্যের প্রোগ্রাম নিয়ে বসি পারিবারিক বিষয় সম্পদ টাকা পয়সা এগুলো নিয়ে আমরা বসি বিচার আচার দেন দরবারের জন্য বসি যে কোনো মজলিসে কি বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করার জন্য বসেছি দুজনের সঙ্গে বসি চা খাচ্ছি একটু আড্ডার আসর জমে গেছে সেখানেও কিছু আদব রয়েছে নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন যে কোনো মজলিসে কেউ বসলো দুনিয়ার কত কথাই বললো কিন্তু আল্লাহ তালার কোনো দেখের করলো না আল্লাহ তালার সম্পর্কিত কোনো আলোচনা আসলো না তাহলে সেখানে থেকে তারা উঠে গেলো তাদের জন্য তেরা তাদের জন্য ক্ষতিগ্রস্থ হওয়ার কারণ হয়ে গেলো তারা লোকসান নিয়ে সেখান থেকে উঠে গেল দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক যে কোনো মজলিশে মিটিংয়ে বসে যদি আমরা আলোচনা করি সে আলোচনাটা অর্থনৈতিক হতে পারে সে আলোচনাটা রাজনৈতিক হতে পারে সে আলোচনাটা ব্যবসায়িক হতে পারে সে আলোচনাটা একটা বিবাহস্বাদীর বিষয় হতে পারে সেখানে যদি আমরা কোনো ধরনের আল্লাহ জিকের না করে দোয়া না পরে উঠে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা একটু বিরতিতে যাব আবার ইনশাল্লাহ আমরা শুরু করব ইনশাল্লাহ বিরতির পরে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 कुल, टीवी है। पुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी जानते हम देखु उल्मुल कुरान ओ इस्लामी आदोर्षों काल रात शाड़े आट टाइब आप्पुनो शंप्रचार शकाल शाट टाइब बांगला देशे पीस टीवी बांगलाए अस्तलामु अलेखुम आमी मुहम्मद बद्रुद्ध जानाद्वी आपनारा देख्चेन पीस टीवी बा নজরিসের আদব সংক্রান্তে আলোচনা করছিলাম যে মজরিসের আদবগুলোর মধ্যে আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যে কোনো বৈঠকে বসি দুইজন বসে কথা বলছি সে কথার মধ্যেও যে কোনোভাবে আল্লাহর নাম উচ্চারণ করা উচিত যেমন ইনশা আল্লাহ যদি বলি আলহামদুলিল্লাহ যদি বলি সোফান আল্লাহ মাঝে মাঝে যদি বলি মাশা আল্লাহ এভাবে করে যদি কিছু আল্লাহ তালার সঙ্গে সম্পর্কিত না করি কথাগুলো অন্য বিষয় হয়ে যায় কোনো অবস্থাতেই আল্লাহ তালার কোনো জিকের না হয়ে যায় তাহলে এই বৈঠকটা একটা লোকসানের বৈঠকে পরিণত হয়ে যাবে কে আমাদের দিকে যারা এই বৈঠকে বসেছিলেন তারা আফসুস করবেন অন্য হাজিসে এসেছে যারা অনেকক্ষণ বসে কোন বৈঠক করলো কিন্তু সেই বৈঠকের মধ্যে কোনো অবস্থাতে আল্লাহ তালা জিকের করা হয়নি আর তারা উঠে চলে গেল শেষ তাহলে সেখানে মনে হলো এতক্ষণ তারা কোন মরা জানোয়ার গাধা কিছু একটা নিয়ে বসেছিল এটা আপনারা বলুন মরা একটা জানোয়ার যার কাছ থেকে পচে গলে দুর্গন্ধ বের হয়ে আসতেছে এরকম তার চতুর্দিকে বসবে সার্কেল করে হালকা করে কোন মানুষ বসতে পারে এমন অন্যায় কাজ এমন খারাপ কাজ এমন ধরনের কোনো কাজ কেউ করবে আপনারা মনে করেন করতে পারে না তো সে হাদিসে এই কথাই নবী করিম সাল্লা বললেন যে কোন বৈঠকে বসে দিন দুনিয়া আখেরাত কোরআন হাদিফ আল্লাহ তালার সঙ্গে যদি রিলেট না করা হয় কোনো আলোচনায় কোনো দিকেই কখনোই আল্লাহ তালার সম্পর্কিত কোনো প্রসঙ্গ না আসে তাহলে এই বৈঠকটা এমনই একটা খারাপ জিনিস নিয়ে এতক্ষণ বসা হয়েছিল আজকে দেখুন তো আমরা অনেক সময় দেখা যায় ঘণ্টা পরে ঘন্টা বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান করি অনেক বড়ো বড়ো লম্বা লম্বা বক্তৃতার অনুষ্ঠান হয় বিশেষ করে বিভিন্ন রকমের রাজনৈতিক সাংস্কৃতিক সাহিত্য আসর বসে এই সমস্ত বক্তৃতা আর আলোচনার মধ্যে কবিতা আবৃত্তির মধ্যে সাহিত্য চর্চার মধ্যে যে কোনো কিছুই করা হোক আর কিছু কালচারাল অনুষ্ঠানের মধ্যে যদি ইত্যাদির মধ্যে যেখানে আরো আল্লাহর নাম তো নাই মানুষ গান বাজনা এগুলো দিয়ে আরও ভর্তি করে দেওয়া হয় যখন এই মজরিষ থেকে লোকেরা উঠে যায় তখন কি নিয়ে ঘরে যায় কখনো কি আমরা এভাবে চিন্তা করি তখন অনেক বড় গুণা নিয়ে ঘরে যায় ক্ষতিগ্রস্ত হয়ে তারা ঘরে যায় এইজন্য এমন সমাবেশ করা যোগ দেওয়া ঠিক নয় কোনো অবস্থাতে যোগ দেওয়া ঠিক নয় যে সমাবেশে আল্লাহ সম্পর্কে কোনো দিকের এবং ফিকের করা হয়নি এমন কোনো সমাবেশে যোগ দেওয়া মুসলমানের জন্য ক্ষতির কারণ ছাড়া কোনো লাভের কারণ নেই মজলিসের অন্যতম একটি আদব আরেকটি হাদিসের রসুল্লাহ সাল্লাস্লাম শিখিয়েছেন কাফারাতুল মাজলিস কোন মজরিসে আমরা যখন বসি দিনী কথা বললেও আল্লাহর নাম উচ্চারণ করলেও দোয়া দুরুদ পড়লেও দেখা যায় আবার সেখানে কিছু হয়তো উল্টাপাল্টা কথা হয়ে গেছে কোনো আজে বাজে কথা হয়ে যেতে পারে সেখানে কোন মিথ্যা কথা হয়ে যেতে পারে সেখানে কোন গিবত ইত্যাদি চগলখড়ি কিছু হয়ে যেতে পারে সেখানে কোনো বাজে কথা হয়ে যেতে পারে সেগুলোর জন্য কাফারাতুল মাজলিস তিনি একটি সুন্দর দোয়া শিখিয়েছেন লোকগুলো এই বৈঠক সংক্রান্ত অন্যায় কথাবার্তা হয়ে গেলে কোন গুনার কথাবার্তা হয়ে গেলে সেটাকে আল্লাহ তালা মাফ করে দেবেন সুভান আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতি কত হেসান করেছেন এই দোয়াটার অর্থ কি সোহানদেকা হে আল্লাহ আপনি কত পবিত্র আপনার প্রশংসা করি আসাধু আল্লাহ ইল্লা আস্তা ফেরুকা ওয়া তুবি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সারা কোনো মধ্য নেই আস্তা ফেরুকা আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি ওয়া তু বি আমি আপনার কাছে তাও বা করি মানুষ যদি এভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাও করে কোনো ভুল হয়ে গেলে আল্লাহতালা সেই ভুলকে মাফ করে দেন বৈঠকের মধ্যে এরকম আরও অনেকগুলো আদব আছে তাহলে আমরা যে কটা আদব শিখলাম সেগুলো কথা আবার আমরা একটু মনে করি তিনজন থাকলে কোনো বৈঠকে কোন জায়গায় সেখানে একজনকে বঞ্চিত করে দুইজন কানাকানি করবে না গোপন কথা বলবে না তারপরে শুনলাম বৈঠকের মধ্যে যদি কাউকে উঠাই দিয়ে নিজে বসতে হয় এই কাজটা করবে না এটা না করা উচিত আমি যেখানে জায়গা পাই পেছনে সেখানে বসে যাই বৈঠকের মধ্যে আল্লাহ তালা জেকের ফেকের করি বৈঠকের শেষে আমাদের দেশের কাফারা দোয়াটা পড়ি আরও বিভিন্ন হাদিসে তিনি আরো কিছু আদব রেখেছেন কথাবার্তা বলার ক্ষেত্রে কেউ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলবে না আল্লাহ তালা কোরআন পাখি নিষেধ করেছেন যে কোনো কম অন্য কমকে বিদ্রুপ করে হেয় প্রতিপন্ন করে কথা বলবে না এবং চোখের ইশারা এই কি অপরকে হেও করাটা হুমাজা তিল্লুমাজা হাম্মিম বে নামিম চোখের ইশারা আপনি কথা বলছেন আরেকজনকে দিকে তাকে একটু ইশারা করে বললেন যে দেখেন কি বলছেন মাথা ঠিক আছে কি না তার অনেক সময় আমরা মাথার দিকে ইশারা করি যে তার মাথায় কিছু নাই এই যে এইভাবে করি আমরা অনেক সময় বৈঠকের মধ্যে অনেকগুলো গুণার দিকে চলে যায়। বৈঠকের সংক্রান্ত আরেকটি বিষয় হলো যে আমরা যখন গল্পগুজব করতে বসি বা কোনো সিরিয়াস মিটিংয়ে থাকি তখন আমরা মাঝে মধ্যে একটু ব্যঙ্গ রসের আয়োজন করি ব্যঙ্গোক্তি করি কাউকে আমরা একটু যোগ করি ফান করি সেখানে উপহাস হয়ে যেতে পারে কাউকে কষ্ট দেওয়া হতে পারে সেখানে মিথ্যা কথা হয়ে যেতে পারে হাদিস এসেছে যে মিথ্যা কথা অ্যালাউড নয় এমন কি যোগ করা একটা ফান করা একটা মস্কাড়ি করতে গিয়েও কোনো মিথ্যা কথা বলা যায়জ নেই সুস্পষ্ট মিথ্যা কথা বলা যায়জ নেই হ্যাঁ কিছু তাইল বলবেন কেউ কেউ তাহলে তো কোনো ফান করা কোনো যোগ করা উপহাস করা কি কোনো সুযোগ নাই ইসলামে এক্সাম্পল দিতে পারেন যেমন নবী করিম সাল্লি সাল্লামে একবার এক মহিলাকে বললেন যে ও বুড়ো মহিলাকে লক্ষ্য করে বললেন বুড়ো মহিলারা তো জাননাতে যাবে না বুড়ো মহিলা কান্না শুরু করে দিলেন তখন রসুল্লাহ সাল্লা আল আসলাম বলেছিলেন যে কথাটা ঠিক বুড়োরা যাবে না জান্নাতে। কিন্তু সব বুড়োদেরকে আল্লাহ তাল্লাহ জওয়ান করে ফেলবেন তো এটা সরাসরি তিনি মিথ্যা কথা বলেননি এটা এতো সত্য যে বুড়োরা জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সময় সবগুলো জওয়ান হয়ে যাবে তো এইরকম কিছু সুযোগ যেটা আছে সেটা একদম একটা নির্জলা মিথ্যা নয় একটা অসত্য কথা নয় তা আমরা অনেক সময় গল্প করতে গিয়ে ফান করতে গিয়ে এরকম আমাদের হয়ে যায় উপহাস করে মানুষকে কষ্ট দেয় যেটা সাধারণত বলি না হাসতে হাসতে বলে ফেলি আমরা যোগ করতে গিয়ে অনেক গল্পগুজব বানাতে গিয়ে নিজেরা কিছুটা একটা সত্য ঘটনাকে রং রস এমন যোগ করলাম তিলকে তাল বানিয়ে ফেললাম সেখানে ঘটনা একটা ঘটেছে কিন্তু এটাকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় আরও কিছু যোগ করে দিলাম মনে হচ্ছে যেন আমি একটা সঠিক ইনফরমেশন দিচ্ছি এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু তার সঙ্গে আমি ঘটনার সঙ্গে যখন আরও কিছু যোগ করে ফেললাম তখন তো এটা সত্য থাকল মিথ্যা যোগ হয়ে গেল। এগুলো কিন্তু অনেক ক্ষুদ্র জিনিস ছোটোখাটো জিনিস কিন্তু ছোটখাটো জিনিস অনেক সময় যে কবিরা হয়ে যায় এটা আমরা অনেক সময় পাই না এবং ছোটোখাটো জিনিসে মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তখন আস্তে আস্তে কবিরা গুণার মানুষ যেতে তারা দ্বিধা সংকোচ থাকে না এরপরে সভা সমাবেশের মধ্যে কথাবার্তা বলতে গেলে যোগের ক্ষেত্রেও মনে করেন যে লজ্জার মতো একটা বিষয় থাকা দরকার যাদের লজ্জা শালীনতা রয়েছে তারা কিন্তু যোগ করতে গেলে সব যোগ করতে পারে না তারা অত্যন্ত সিলেক্টেড কথা বলতে পারে আর যারা মনে করেন যে লজ্জা কম সরম কম তারা কোনো কথা বেফাস কথা বলে ফেলতে পারে অন্য সময় যোগ করতে গিয়ে ফাহেসা কথা বলতে মানুষ বলে ফেলে এটাও ঠিক নয় হাদিসের হিসের রসুল্লা সাল্লাম বলেছেন একজন মোমেন সে ফাহে কথা বলে না লজ্জা তাকে ফাহে কথা থেকে নিষেধ করে আর লজ্জা ইমানের অঙ্গ আল হায়া উসমিন আল ইমান অন্য হাদিসে তিনি একবার বললেন যে পূর্ব জামানা নবীদের কাছ থেকে পাওয়া যে সুন্দর কিছু কথা ওনার সমাজে তখনও প্রচলিত ছিল তার মধ্যে অন্যতম একটা তিনি রেফার করলেন তুমি যদি লজ্জা না করো তোমার যদি লজ্জা কম থাকে তাহলে যা খুশি তাই করতে পারবে তাহলে কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা সেখানেও বৈঠকের মধ্যে একটু খেয়াল রাখি যেন লজ্জার স্বাধীনতা যেন আমাদের কাছ থেকে বিদায় না হয়ে যায় এলো লজ্জার বিষয় যেটা আসলে বৈঠক সংক্রান্ত এরপরে হাসির ব্যাপারেও বৈঠকে খেয়াল করা দরকার কতটুকু হাসি দেব নবী করিম সাল্লাম হাসি দিতেন তবাসন মুচকি হাসির মতো অট্ট হাসি দেওয়া অনেক সময় এমনভাবে মানুষ বিকট হাসি দিয়ে বসে তার হাসি শুনলে অনেকে ভয় পেয়ে গেল কিসের আওয়াজ এটা পরে ও না এতক্ষণ হাসি দিয়েছে তো এমন হাসি দেওয়া যে সমস্ত দাঁতগুলো বেরিয়ে যাবে অনেক বড় আওয়াজ হবে এটাও কিন্তু বৈঠকের আজ বেকসে লাভ নবী করিম সাল্লাম হাসি দিতেন যে ওনার মারি দাঁতগুলো দেখা যেত না শুধু সামনের দাঁতগুলো একটুখানি থাক হয়ে এরপরে বাকি তো আরও অনেক অবিরাজগুণা আছে যেগুলো একসঙ্গে হয়ে গেলে মানুষ কথা বেশি বলতে গেলে বৈঠকের মধ্যে অনেক কথা চলে আসে বিশেষ করে রিবাতের মতো কথা চলে আসে মিথ্যা কথার কথা তো আমরা একটু আগে বললাম জগলখড়ি চলে আসে রাগারাগি হয়ে যেতে পারে এই যেভাবে বৈঠকগুলোতে বসলে আল্লাহ আল্লাতাল কোনো নাফরমানি না হয়ে যায় এই শিষ্টাচারগুলো যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে সম্পর্ক সহজে নষ্ট হচ্ছে না ছোটো খাটো জিনিস থেকে কিন্তু অনেক সময় অনেক বড়ো ধরনের কিছু লঙ্কাকাণ্ড ঘটে যায় দেখা গেলো যে যোগ করেছে বন্ধু বন্ধুর সাথে মস্কারি করেছে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে একটু হাসাহাসি করেছে তারপরে সিরিয়াস রূপ গ্রহণ করেছে এবং কথাকাটাকাটি শুরু হয়ে গেছে রাগে দুইজনের চেহারা একদম লাল হয়ে গেছে এরপরে এমন ঘটনা ঘটেছে সেখান থেকে হাতাহাতি মারামারি পর্যায়ে পৌঁছে গেছে এবং আল্লাহ মাফ করে সেখান থেকে খুনাকুনি পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে এই যে বৈঠকের আদবগুলো নবিক রেমসাল্লাহ আসসালাম বলেছেন সেগুলো আমাদের জন্য কত প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমরা বড়ো ধরনের ক্রাইমগুলোর দিকে নাই গেলাম কিন্তু ছোট ছোট যেগুলো আমরা মিস করি এগুলোও কিন্তু কম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না ছবিরা গুনাকে মানুষ যখন মিস করে ছোটো ছোট মনে করে তখন সেগুলো বড়ো হতে তো কবিরা গুনার পর্যায়ে সাইজে পৌঁছে যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের আজকের এই বৈঠক সংক্রান্ত আদবগুলোকে আমল করার জন্য তৌফিক দান করুন অবিল্লাহি তৌফিক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 এবং জিরো ডাবো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডাবল টু আইন জি বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা টিভি মানবতার সমাধান